মানবতার <Sess> সমাধান সম্মানিত দর্শক মন্ডলী আমরা সুনাতের মূল্যায়ন পর্বে আলোচনা করতে গিয়ে বেদাতকে প্রত্যাখ্যান করে সোনকে ধারণ করার উদাহরণ আপনাদের সামনে পেশ করছিলাম তার মধ্যে বিগত পর্বে আলোচনা করেছি মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক কবর কেন্দ্রিক যে বেদাত চালু আছে সে ব্যাপারে আপনি নিজে সচেতন হন যেন সোননাথকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে পারে বেদাতকে বর্জন করতে পারে এ মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন মৃত্যু ব্যক্তির নামে জন্মদিবস অন্যায় কাজ এটা রসুল্লাহ সাল্লা সালামের যুগে ছিল না সাহাবেক নামের যুগে ছিল না তাবেদের যুগের ছিল না পরবর্তীতে এটা চালু হয়েছে বিভিন্ন পুরুষের নাম করে বিভিন্ন ধর্মের নামে ব্যবসার নাম করে এটা কখনো ইসলাম গ্রহণ করেনি ইসলাম মানেনি সুতরাং আপনি সুন্নতি তরিকায় সেটা করার চেষ্টা করুন আপনি কি মনে করেন শুধু রমাজান মাসে সকল মানুষকে ডেকে নিয়ে কবরে পাড়ে গেলে পিতার কবর আজা মাফ হয়ে যাবে আপনি মনে করলেন শুধু ঈদের দিনে কবরস্থানে গিয়ে পিতামাতার জন্য দোয়া করলে তাদের কবর আজা মাফ হয়ে যাবে না রসুল্লা সাল্লাম বিধান দিয়েছেন খুলুন সই মুসলিম তিনশো তেরো পৃষ্ঠা রবি মোহাম্মদ সাল্লা সাল্লাম বাকিউল করকাত কবরস্থানে গিয়ে এক রাত্রিতে তিন তিনবার হাত তুলে দোয়া করলেন আপনি গিয়ে একাকি হাত তুলে দোয়া করুন আল্লাহর কাছে কাঁদুন বিনয়ের সাথে মিনতির সাথে আল্লাহকে বলুন আল্লাহ আমার পিতামাতাকে তুমি ক্ষমা করো পিতামাতার কবর কবরাজা মাফ করো তাদেরকে জান্নাত দান করো আরবি মুখস্থ করতে হবে এটা আপনাকে কে বলেছে আপনি বাংলায় বলুন আপনি আপনার ভাষাই বলুন আল্লাহ আপনার ভাষা বুঝেন এটাই হলো সুননাথ দুইখানে হাত তুলে আল্লাহর কাছে বলুন আপনি প্রতিদিন যান মাঝে মাঝে যান দিন নির্ধারণ করে আলেমদের উপরে নির্ভর করলেন এক দিকে পিতার জন্য দোয়া করতে গেলেন আর দিকে আপনি কবরের আজাব থেকে সচেতন হলেন আরেক দিক থেকে আপনি এইভাবে পিতার কবরে পাড়ে যান দোয়া করেন মাঝে মাঝে গিয়ে পিতার জন্য সাদাকা করেন এটা আপনার ছেলে সন্তান দেখে তারাও একসময় অনুসরণ করবে কিন্তু ভাড়া করে নিয়ে এসে এটা করার বিধান কোথায় পাওয়া গেল অর্থাৎ সোননাথকে প্রতিষ্ঠা করুন বেদাতকে বর্জন করুন সোননাথকে মূল্যায়ন করার জন্য যথাযথ চেষ্টা করুন কবরকেন্দ্রিক যে সমস্ত বেদাত শিরিক প্রচলিত আছে তার মধ্যে একটা বেদাত উল্লেখ করতে হয় আপনাকে শিখিয়ে দিয়েছে কবরের পাড়ে গিয়েই আগে সাতবার সুরা ফতেহা তিনবার দরুদ পাঁচবার সুরা এখলাস পাঁচবার সোরা ফালাক সুরা নাস এইগুলো পাঠ করার একটা নীতি চালু আছে সমাজে হলো সবগুলো বেদাতি নীতি ভ্রষ্ট নীতি এরা ঠিক নয় কবরের কাছে গিয়ে কেবলা দিকে হয়ে আপনি আল্লাহর কাছে দোয়া পড়বেন প্রথমেই দোয়া পড়বেন আসসালাম আলাইকুম আহ্লাদ দিয়ার মিনাল মিনাল মুস্তমিনা না সালুল্লাহম লানা আলাকুম আফিয়া এই দোয়াটি পাঠ করে আপনি আপনার ভাষায় তাদের জন্য দোয়া পাঠ করুন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যদি আরো দিক আরো ক্ষেত্র আরও এবাদত দেখতে চাই যে কোন কোন এবাদতের ক্ষেত্রে আমরা বেদাতকে সংমিশ্রণ করেছি এবং সোনাতকে বর্জন করেছি আমরা অন্য অন্য উদাহরণ দিতে গিয়ে দেখতে পাব মানব জীবনের সর্বশ্রেষ্ঠ এবাদত হলো থালাত সালাতের ক্ষেত্রে আমরা অনেকগুলো বেদাত আমল করে থাকি যদি বেদাতের মিশ্রণ হওয়ার কারণে কেয়ামতের মাঠে আমুল কবুল না হয় এর দ্বারা যদি কোনো উপকার না হয় যদি আমি রাসুলের সুপারিশ না পাই কাউসারের পানি পান করতে না পারি তাহলে আমি এই জঘন্য অপরাধের সাথে জড়িত থাকবো কেন এজন্য এর মূল কারণটা এটাই যে এটাকে খুব মুখরোচক মনে হয় ভালো মনে হয় এজন্য জন্য সুফিয়ান সাউরি ইমাম বুখার রহিমাহুল্লা তারা বলছেন একজন বেদাতি ব্যক্তি একজন চোর একজন জেনাকার একজন মদ ঘরের চেয়েও খারাপ কারণ চোর চুরি করে মনে করে পাপ কাজ করলাম সে একসময় ক্ষমা পেতে পারে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পবিত্র হতে পারে একজন ব্যভিচারী ব্যক্তি ব্যভিচার করে সে অন্যই মনে করে এবং একসময় ক্ষমা পেতে পারে মদ খোর মদ খাওয়াকে খারাপ মনে করে একদিন ক্ষমা পেতে পারে কিন্তু বেদাতি ব্যক্তি ভালো মনে করেই করছে সে এটা খারাপ মনে করে না এ তো করার সুযোগ পায় না পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হল শিরিক যেটা আল্লাহর সঙ্গে জড়িত আল্লাহর মর্যাদাকে ক্ষুণ্ণ করে আর দ্বিতীয় পাপ হল বেদাত যেটা রসুল্লাহ সাল্লা মর্যাদা ক্ষুণ্ণ করে রাসুলের শরীয় आघात उत्खात कर द्वित महापाप द्वित बड़ पाप हलो विदुल्ला भाग रही सलाद तीन भागे विभक्त एक भाग रुकु एक भाग शेषदा भाग हलो पवित्रता মান আদা হা হক যে ব্যক্তি যথাযথ হক অনুযায়ী তার আদায় করল। তার পক্ষতে থেকে সেটা কবুল করা হবে আর যে ব্যক্তি হক অনুযায়ী আদায় করল না রুদ্রা তা আলাইহে এই সালাদ তার উপরে ফিরে যাবে এই সালাদ দ্বারা তাকে শাস্তি দেওয়া হবে রসুল্লাহ সাল্লামের কথা এই বাহানী আপনি কেন বুঝার চেষ্টা করেন না আপনার সালাতের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে তোমরা ওইভাবে সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো। পৃথিবীতে যত মানুষ রয়েছে আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত যারা আসবে আমি কোনো পথ আবিষ্কার করতে পারবো না নবীর পূর্বে বিগত নবীর তরিকা এখানে চলবে না একটা বিষয় শুধু সন্ন্যাত নয় শুধু ফরজ নয় শুধু জানা নয় শুধু ঈদাই নয় তারাবি নয় ভীতির নয় সালাত নামক যত বিধান রয়েছে প্রত্যেকটি সালাতে আমাকে আদায় করতে হবে একজন ব্যক্তির নীতিতে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কেন বললাম সালাত আপনার উপরে ফিরিয়ে দেওয়া হবে কেন যদি নবীন তরিকা না হয় যদি সালাদ বেদাতি তরিকায় হয় এই সালাদ কবুল হওয়ার প্রশ্নই আসে না আগে আপনাকে আহবান জানাতে আমালি। কালি কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতের যদি তার সালাত শুদ্ধ হয় অন্য সমস্ত আমল ঠিক থাকবে আর করা, যত সিয়াম যত হজ যত নেকির কাজ আছে সমস্ত নেকির কাজ নষ্ট হয়ে যাবে রসুল্লাহ সাল্লাম কেন বললেন তাহলে আপনাকে সচেতন থাকতে হবে কিভাবে সালাত নষ্ট হয় কিভাবে সিয়াম নষ্ট হয় সালাত কবুল হয় না কি করলে কোন কারণে এই কারণগুলো আপনাকে অন্বেষণ করতে হবে এইজন্য আপনাদেরকে আরেকটি হাতে উপহার দিই নবী মুহাম্মদ সাল আলী আসাল্লাম একজন ব্যক্তিকে সালাত সালাততাই করতে দেখছিলেন মসজিদে নবে ঢুকে সালাতদাই করে ফিরে আসলেন সালাম দিলেন বললেন এই ব্যক্তি করছেন তিনবারে হয় নয়তো রাখাত নয় রাখাত অথবা ছয় রাখাত সালাত পড়েছেন আসলের ভাষা ছিল কি তুমি সালাত পড়োই আপনি এত অবহেলা করেন কেন আপনি ভাবেন কেন সমান উপস্থিতি হাদেশের অনুবাদের মাঝখানে বিরতিতে চলে আসলাম বিরতির পরে আবার ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলি ওয়াসাল্লাম এর সন্নাতে উদ্ভাসিত পাত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না समग्र जीवन के सफल और सुंदर करोन सोन्नाथ एर वस्तवायन देखे सोन्ना मंगलवार रे आठ ट्रचार सकाल सतट देशे बीस टी बांगल्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 রক্ষাকারী দেখুন আল্লাহ সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 উপস্থিতি আলোচনায় আবারও ফিরে আসলাম যে হাদিসের কথা আপনাদের সামনে বলছিলাম রসুল্লাহ দেখলেন ব্যক্তিকে তিন তিনবার সালাত কিন্তু বললেন তুমি সালাত পড়োইনি কারণটা কি আপনি কখন অন্বেষণ করেছেন আপনি কি ভেবেছেন এই লোকটিকে যখন প্রথমবার বললেন দ্বিতীয়বার কত সুন্দর করে সালাতদাই করেছেন তৃতীয়বার কত সুন্দর করে করেছেন কিন্তু বললেন না তুমি সালাদ পড়োই তখন ওই ব্যক্তি বললেন আল্লিমের যুগে একজন সাহাবি রাসুল সাল্লামের সামনে সালাত দায়ী করছেন অথচ তিনি বলেছেন তুমি সালাত পড়োই তাহলে আপনি একটু ভাবুন কোন কারণে সালাত হয় না দেখুন পজু ভঙ্গ হয়ে যায় আপনি জানেন সিয়াম ভঙ্গ হয়ে যায় কি কারণে সেটা আপনি জানেন সালাদ যে ভঙ্গ হয় ইমান যে ভঙ্গ হয়ে যায় সেটাকে আপনি জানেন সালাদ যে নষ্ট হয়ে যাবে এই হাদিস প্রমাণ করে যে সালাদ কবুল হয় না কেয়ামতের মাঠে সালাতের হিসাব সঠিক না হলে সালাদ সঠিক না হলে তাহলে অন্য আমলগুলো বেঠিক হবে নষ্ট হয়ে যাবে তাহলে সালাত সঠিক আর বেঠিক নামে একটা বিষয় আছে সরিয়েতে একটা জিনিস আছে যে সালাত কিছু মানুষ বেঠিকভাবে আদায় করে রসুল্লা সাল আলাইকুাল্লাম এক হাদিসে বললেন যে এই ব্যক্তির সালাত হচ্ছে না তিনি পরে সালাত শিক্ষা দিলেন হোজাই ফরাজ আলো বলছেন নাসাইয়ের হাদিস তেরোশো বারো নম্বর হাদিসটা খুলুন হুজাইফা একদিন বলছেন এক ব্যক্তিকে লক্ষ্য করে তুমি কতদিন যাবৎ সালাত ব্যক্তি বললেন যাবৎ তখন তিনি বললেন ৪০ বছর এইভাবে চল্লিশ বছর নয় তুমি যদি মরা পর্যন্ত সালাতদাই করো তবুও নবীর উম্মত হিসাবে মরতে পারবে না নবির উম্মতের বাহিরে মারা যাবে বিদিন হয়ে মারা যাবে বোঝা যাচ্ছে করবে মুসল্লি কেন আপনি উদাসীন আপনি কি জানেন আপনার আপনি শুনলাত গড্ডালে গা ভাসিয়ে দিয়েছেন আপনি বলছেন সমস্ত আলেম কি ভুল করছে আপনি বলছেন বাপদাদা কি ভুল করে গেছে বলছেন আলেমুলা কি ভুল করছেন এত বড়ো বড়ো আলেম তারা সালাত পড়ছে এইভাবে আমি বললাম সমস্যা কি প্রশ্ন করতে চায়। এরা কি আপনি কবরে কোনো উপকার করতে পারবে কেয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে আপনি তাদের উদ্ধৃতি দিচ্ছেন কেন আপনি একজন ব্যারিস্টার অনেক আইন জানেন আপনি একজন সাংবাদিক অনেক তথ্য জানেন আপনি একজন ডাক্তার অনেক জ্ঞান অর্জন করেছেন আপনি একজন ইঞ্জিনিয়ার কত জ্ঞান মাঝে আপনি একজন আইনজীবী আপনার উপরে ফিরিয়ে দেওয়া হবে এই সালাতই আপনাকে শাস্তি দেবে রোদ্রা আলাইহে যার সালাদ হক অনুযায়ী আদায় করা হবে না তার উপরে ছেড়ে দেওয়া হবে আপনি আজকের আলোচনায় বলতে চাচ্ছিলাম সোনাত মোতাবেক আপনাকে সালাতটা প্রতিষ্ঠা করতে হবে সালাত কায়েম করতে হবে অজুর ক্ষেত্রে অসংখ্য বেদাতে আমল সালাতের ক্ষেত্রে অসংখ্য বেদাতে আমল দেখুন মুয়াজ্জিম যখন আজান দিচ্ছেন আজানের আগে অনেকগুলো দরুদ পড়ছেন ইসলামে গান বলছেন অনেক কথা বলছেন ফজর সালাতের আগে তিনি আজান দেওয়ার সময় বলছেন হা সলা তো নাউম নাউন অথবা আজানের মধ্যে বলবেন আজান হওয়ার পরে তিনি আবার ডাকছেন আবার মানুষ আহ্বান করছেন তাহলে আপনি সোননাথকে মল্যায়ন করুন তার আগে কোনো বাক্য নেই আজান শুরু হবে আজানের পরে দোয়া পাঠ করতে গিয়ে দুয়ার মধ্যে মানুষের কথা যোগ দিয়ে সোননাথকে অবমল্যায়ন করা হয়েছে আপনি কখনো চিন্তা করেন না এর কোনো ভিত্তি নেই শেষে যোগ দেওয়া হয়েছে না বরং বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাম আগে দরুদ পড়তেন আগে দরুদ পাঠ করার কথা বলেছেন তারপরে আজানের দোয়া প্রসিদ্ধ দুয়া আল্লাহ মারব্বাহা দেখে মানুষ করবে সালাতের ক্ষেত্রে এই বেদাত আমুল চালু আছে আজানার ক্ষেত্রে বেদাত আমল চালু আছে যেমন চালু আছে বেদাত তেমনি চালু আছে জয়ীফ এবং জাল হাদিস আপনি আরেকটা জিনিস লক্ষ্য করুন সমাজে ওজুর যেটা বলছে শুধু শুরু করবেন এটাই বলেছেন তারপরে বলেছেন আল্লাহ আলমিনার মত হেরিন কিন্তু আজকে ওজুর প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময় ধোয়া তৈরি করা হয়েছে মানুষ বলে ওজুর আগে মেয়াদ তৈরি করা হয়েছে মুখে মেয়াদ তৈরি করে নসর সাল্লা সাহাবাহাম ওজুর নিয়াত বলে কোনো মেয়াদ রচনা করে যাননি আমাকে এটা বর্জন করতে হবে নসর সাল্লাম অজুর পাত্রের মধ্যে হাত দিয়ে অজু করেছেন কিন্তু চালু রয়েছে ফতুয়া ওজুর পানি যদি অঙ্গে পড়ে তাহলে বা পাত্রের মাঝে পড়ে তাহলে পাত্র অপবিত্র হয়ে যাবে এগুলো সম্পূর্ণ বানুয়াট কথা বেদাতি কথায় ওজু ভর্তি কেন আপনি হাদিস ওজুর আহকামগুলো জেনে নিয়ে আমুল করুন দেখুন ওজু করার সময় অনেকে ঘাড় মাসা করে থাকে ঘাড় মাসা করা কোনো দলিল শরী হতে নেই এই বেদারটি চালু হয়েছে কিছু জাল হাদিস আছে এই চলবে না এক ভাগ কেউ অর্ধেক কেউ এমনিতেই চল্লিশ পরশ করলেই মাসা হয়ে যায় বলে ফতোয়া দিয়েছে রসুল্লাহ শিক্ষাদান করলেন শুরু থেকে নিয়ে শেষে যাবে শেষ থেকে নিয়ে আবার শুরুতে আসবে বুখারি হাদিস কিন্তু দেখা যাবে সোননাথ মানলেন রাহিম আলী ইসলাম হাকুন অলকুফর আলিমানুর চুল মাতুন এই দোয়া নয় শুধু বিসমিল্লা বলতে হবে এইভাবেই শরীয়তের মধ্যে বৃদ্ধি করতে করতে করতে করতে যেটা শরীয়তের অস্তিত্ব সেটাই বিলীন হয়ে গেছে সেটাই হারিয়ে গেছে কিছু আছে সমস্ত জায়গায় সমস্ত দেশে আজকে নতুন করে ঢাক পিটানো গান গাওয়া ইসলামিক সংগীত পরিবেশন করা কোরআন তেলত করার নিয়ম চালু হয়েছে অথচ রসুল্লাহ সাল্লা আজানের প্রচলন করে গেছেন আজানের সুনাদ জারি করে গেছেন সেটা বাদ দিয়ে সাহারের সময় ডাকাডাকি সুনাদ চালু করা হয়েছে ঢাক পিটানোর সুননাথ চালু করেছে এগুলো বর্জন করতে হবে এবাদতের ক্ষেত্রে শুধু আপনি যদি করেই যান এবাদত করেই যান আমুল করেই যান আর যদি লক্ষ্য না রাখেন যে এবাদত কবুল হবে কিনা সালারটা কবুল হবে কিনা সেদিকে সচেতন যদি না থাকেন সোননাথের প্রতি বিপাকে পড়ে যাব। অথব সুন্নাতকে আপনি যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করুন বিশেষ করে যদি শ্রেষ্ঠ এবাদত সালাকি সোননাথ মোতাবেক আদায় করার জন্য একটু চেষ্টা করেন বাকি বিষয়গুলো আপনার কাছে প্রমাণিত হবে স্পষ্ট কারণ সবচেয়ে সালাত পাবে না তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদের সালাতের ব্যাপারে তোমাদের বন্ধুদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো দুইশো একচল্লিশ আগে তিনি এই কথা বলে গেছেন আজকে প্রায় মসজিদে রাসুল সাল্লামের হাদিসের সাথে মিল পাওয়ার কোন সালাদ পাওয়া যায় না হাদিসের সাথে অমিল পাওয়া যাবে যদি একটু যাচাই করতে যান মনে রাখবেন এই সালাদ বেদাত মুক্ত না হয় এই সালাত আপনার দিকে ফিরিয়ে দেওয়া হবে না হলে সালাত কবুল হবে না এ ব্যাপারে আপনি সচেতন হন সচেতন থাকার চেষ্টা করুন আল্লাহ আমাদের আপনাদের সকলকে বেদাত মুক্ত এবাদত করা তহফিক দান করুন আমিন আকুল হাদা। استغفر الله لي ولكم والسلام المستمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام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 देखते कुरान भो भाव बुझ्वार ज्ञान रखा जरूरी जानते हम देखु ও ইসলাম সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ